السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء المرسلين نبينا محمد وعلى آله وصحابه أجمعين و بعد شمعاني داشتك بند دوريو كاتحي جي دیکھاني بوشي آما در نشتان دیکھ سينا شبه كي شادر شوبه چه دانا چه داشتك بند عمراء الله صلى الله عليه وسلم امام ابو جعفر طحوی رحمة الله صلى الله عليه وسلم بيان اعتقاد اهل السن والجمع اهل السن والجمع تر عاقيدار بن জান্নাত এবং জাহান্নাম দুইটাই সৃষ্ট আবাদান কখনো সেটা ধ্বংস হয়ে যাবে না তারপর তিনি বলেছিলেন মানুষ সৃষ্টির আগে সেগুলো সৃষ্টি করে আল্লাহ আহলান সে কারা জান্নাতে যাবে কারা জাহান্নামে যাবে আল্লাহ তাও নির্ধারণ করে দিয়েছেন নির্ধারণ করে গেছেন আগে থেকেই হমান ইলাল আিনহু ই মিনহু তাদের মধ্যে যাকে ইচ্ছে তিনি দয়া করে দয়া পরবর্তী তাকে জান্নাতের দিকে স্থান দিবেন দিবেন তাদের মধ্যে যাকে তিনি এটাও তার ইনসাফের দাবি এখানে কারোর প্রতি কোন জুলুম করা হবে না কুল্লুন ইয়ামু লিমা কাদফুরে গালাহু প্রত্যেকে ওই আমলটি করবে যে আমুলটি তার জন্য নির্ধারণ করা হয়েছে আগে থেকেই ও সায়রণ ইলামা খুলে কালাহু এবং সেই দিকে এসে যাবে যার জন্য তাকে সৃষ্টি করা হয়েছে দর্শক বিন্দু এগুলি হচ্ছে আমাদের ইমাম আবু জাফর তাহবির রহমতুল্লাহ আলী ভাষ্য এর ব্যাখ্যায় আমরা প্রথমে জাহান্ন আলোচনা করেছি পরে জান্নাতের আলোচনা করেছি জান্নাতের আলোচনার আমরা প্রথমে শুরু করেছিলাম যে জান্নাতে কোন কোন আমল মানুষকে জান্নাতে প্রবেশ করায় কিভাবে কোন কোন ইমান তাওবা বা এই তাপা এগুলির জান্নাতের প্রবেশ আলোচনা আমরা করেছি বেশ কয়েকটি পর্বে তারপর আমরা আলোচনা বলেছিলাম যে জান্নাত কখনও মানুষের আমলের বিনিময় নয় বরং আমলের কারণে আপনি জান্নাতে যাবেন সেটা কিন্তু আপনি যে আমল করে জান্নাতে যেতে পারবেন এটা কিন্তু হাদিসি নিষেধ করা হয়েছে জান্নাতের কোনো কিছুর মূল্য কোনো দিন কেউ দিতে পারবে না আল্লাহ তালা দয়া পরবশ হয়ে আপনাকে জান্না দেবেন যেভাবে আমাদের ইমাম বলেছেন সেটা অর্থাৎ জান্নাতে যাওয়াটা আল্লাহর খাস রহমত এবং দয়ার উপর নির্ভরশীল হবে আপনি কত নথি স্বীকার করছেন আল্লাহর কাছে আল্লাহর কাছে আপনি বিনয়ী হচ্ছে পারছেন বিনয় যদি আমরা হতে পারি আল্লাহতালা জান্নাহাতে তিনি আমাদের স্থান করে দেবেন দয়া করে এরপর আমরা আলোচনা করেছিলাম যে প্রথম কারা কে যাবে সর্বশেষ কে জানাতে যাবে রসুল উল্লাহ সাল প্রথম জানাতে যাবে সর্বশেষ যাবে ওই ব্যক্তি হাদিসে আসছে যে আল্লাহ তালা তাদেরকে নিজে যাদেরকে উঠিয়ে জান্নাতে প্রবেশ করেন সেগুলো সর্বশেষ এক ব্যক্তি আসে বলবে যে আমাকে একটু জান্নাতের স্থান দাও সেই লম্বা কাহিনীটা আমরা আলোচনা করেছি এর আগে এরপর আমরা আলোচনা করেছি যারা জান্নাতে বিনা হিসাবে জান্নাতে যাবে এবং তাদের কি কি অবস্থান হবে সেগুলো আমরা আলোচনা করেছি যে কি কি কাজ করলে তারা বিনা একজন একজন মানুষ বিনয় হিসাবে জান্নাত যেতে পারে এই বিষয়গুলি আমরা কয়েকটি পর আলোচনা করেছি দর্শকবিন্দু আমরা এরপর আমরা আলোচনা করেছিলাম যে জান্নাতের কি কি নাম রয়েছে কোরআনে করিমে জান্নাতের কতগুলি নাম এসেছে সেগুলি আমরা আলোচনা করেছি আমরা বলেছিলাম যে জান্নাত আদেন আসে দারুল সালাম আছে তারপরে দারুল আখরা দারুল মুক্তাকিন জন্্নাতুল হলদ জান্নাতুল নারিম জ্নাতুল মা ওয়া দারুল মোকামা ফেরদৌস আল হোসনা এভাবে মোট প্রায় এগারোটি নাম কোরআন শূন্য এসেছে যেগুলোকে আমরা বলেছি জান্নাতের নাম কিন্তু জান্নাতের নাম ভিন্ন জান্নাতের জারাজাত এগুলো আলাদা এবং জান্নাতের আবার জান্নাতের বিভিন্ন জানাতের বাব সেগুলো ভিন্ন নামগুলো শুধু আমরা কোরআন একিমি যেভাবে আসছে সেগুলি বা হাদি সেগুলো সেগুলি আমরা আলোচনা করেছি প্রায় এগারোটি নাম আমরা এরপর ইতিপূর্ব আলোচনা করেছি তাদের বিখ্যাত যে নামগুলো আমরা আবার বলছি জান্নাত শুধু জান্নাত নাম আসছে জান্নাতম নামে আসছে কোরআনে করিম আল্লাহ তালা জান্নাতেরাম জ্নাতাম পূর্ণ জান্নাত পরিপূর্ণ জান্নাত সেটা আল্লাহ তালা বলেছেন আবার দারুল সালাম জান্নাতের আর এক নাম বলা হয়েছে কোরআনে করিম বহু জায়গায় দারুল মুতাকিন বলেছেন দারুল মু আখরা জান্নাতের আর এক নাম আবার আল্লা তালা বলেছেন হচ্ছে জান্নাতের এগারোটি নাম যাচ্ছে এর বাইরে জান্নাতের দরজা সমূহ আলোচনা এসেছে সেগুলো আমরা করেছি আমরা এরপরে আলোচনা শুরু করেছিলাম গত পর্বে জান্নাতের সিফাত জান্নাতের কি গুনাগুণ রয়েছে সেগুলো আলোচনা করতে গিয়ে আমরা প্রথমে আলোচনা জান্নাতের দরজাগুলো আলোচনা করেছি দরজাগুলোর কথা আমরা বলি সিজি আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন হাদা যিকরুন ওয়া ইন্না লিল মুত্তাকিনা লাহুসনা মাব এই কোরআন হচ্ছে যিকির শরণিকা আর মুত্তাকিনদের জন্য সেখানে রয়েছে হুসনা প্রবেশ করবে প্রত্যেক দরজা দিয়ে তারা প্রবেশ করবে এবং বলতে থাকবে তারা বলবে তোমাদের উপর শান্তি বসে হোক কারণ তোমরা সবর করেছে তোমরা যারা তাদের রবকে অবলম্বন করবে তাদেরকে আল্লাহ তালা জান্নাতের দিকে নিয়ে যাবে তাদেরকে আল্লাহ তালা জুমারা দলে দলে নিয়ে যাবেন আহ হাতদা যা উহা ফুতে যখন সেখানে আসবে দরজার সময় খোলা হবে এর অর্থ হচ্ছে এবং সেটা খোলা হবে তোমরা শান্তির সাথে সেখানে স্থায়ীভাবে বসবাস করো এরপর আল্লাহ তের দরজা সময়ে আল্লাহ রসুল্লাম ফিলজান্নাতে আবু আব জান্নাতের রয়েছে فيها بابن اسم الرأيان لا يدخلو إلا الصائمون شكراً أكتاً درزاً رأيان جانت جانت جانت جانت روزادار ساوم پارون كارجا ساركو پر بشكر بنا ونهيك حدثيات رسول الله صلى الله عليه وسلم بلسهين من قال أشهدوا لا إله إلا الله وحده لا شريك له وأن محمدًا عبده ورسوله وأن عيسى الله ابن عمته وكلمته القايلة مريم وروح منه وأن الجنة حق وأن النار حق أدخله الله من أي أبواب الجنة سمانية ইসা আল্লাহর বান্দা এবং তার এক বান্দির ছেলে বা দাসীর ছেলে ও কালিমা এবং তার বাণী আলকা ইলা মারিয়াম ও আর যা তিনি তার মারিয়ামের কাছে যা তিনি অর্পণ করেছেন এবং সেটা আল্লাহর পক্ষ থেকে একটি ছাড়া কিছু নয় আল্লাহ আট জন্ দরজা যে কোনো একটি তাকে প্রবেশ করাবেন এটা আল্লাহর ইচ্ছা যেভাবে আল্লাহ তিনি আটটি দরজা রয়েছে সেটা আমরা গত পর্ব আলোচনা করেছি গত আমরা আলোচনা করেছি জান্নাতের আটটি দরজা রয়েছে এরপর অন্য একসুল কেউ যদি কোন দুটি জিনিস দুই ধরনের জিনিস আল্লাহর রাস্তায় ব্যয় করে তখন ডাকা হবে হে আল্লাহর বান্দা এটা তো একটা কল্যাণ কম কাজ তুমি করেছা মিনিস যে কেউ যদি সলাতে পালনকারী হয় তাহলে সলাতের দরজা দিয়ে তাকে ডাকা হবে ওমান কাহা জিহাদে আহলে জিহাদ দড়িয়ামিন জিহাদ যে কেউ হয় তাকে জিহাদ দরজা দিয়ে জানাতে ডাকা হবে ওমান কাহা মিন আহিল মিন দড়িয়ামিনাবে সদাকা কেউ সদকা পালনকারী হলে সদকা আদায়কারী হলে তখন তাকে সদকার দরজা দিয়ে তাকে জান জাননাতে ডাকা হবে ওমানো আল্লিউন তিলকিহা তাকে প্রত্যেক দরজা দিয়ে ডাকা জরুরি নয় তারপরেও এমন কেউ কে আছে যাকে সব দরজা দিয়ে ডাকা হবে তখন রসুল্লাহ সাল্লাম বললেন না আমার জুয়ান তা কুনামিন হুম হ্যাঁ আমি অবশ্যই এরকম হবে আমি আশা করছি আপনি তাদের মধ্যে একজন হবেন অর্থাৎ আবু বকর দেউলান্ন তিনি তাকে জান্নাতের প্রত্যেকটি দরজা দিয়ে ডাকা হবে যা তিনি সেই দরজা দিয়ে জানাতে প্রবেশ করতে পারেন তবে জান্নাতের দরজা রয়েছে এবং জানার দরজা আটটি এবং সেগুলি কোথাও নির্ধারিত হয়েছে কোনো কোন হাদিস কোনো কোনো হাতে নির্ধারিত হয়নি দর্শক বিন্দু গত পর্বে আমরা কিন্তু একটু আলোচনা করার পর আলোচনা করেছিলাম জান্নাতের কিছু প্রাসাদ রয়েছে এবং সে ক্ষীমা রয়েছে এগুলো আমরা গত পরে আলোচনা করেছি জান্নাতের প্রাসাদ এবং খিমাগুলো সৌন্দর্য এবং হাদিস আসছে কোরআন একাডেমি যেভাবে আসছে সেগুলো আমরা তুলে চেষ্টা করেছি আমরা বলেছিলাম যে আল্লাহ তালা জান্নাতের যে বান্দার জন্য যা রেখেছেন সেগুলো এত এত বেশি চিত্তাকর্ষক হবে যে আল্লাহ তালা নিজে সেটা সুন্দরভাবে বর্ণনা করে দিয়েছেন তিনি বলেছেন যে وعد الله المؤمنين والمؤمنات جنات تجري من تحت الأنهار خالدين في ومساكنة طيبتا في جنات عدن وردوان من الأكبر ذلك هو الفوز العظيم الله تعالى وعدا كورتشن ايمان دار ناري جنات عدن جنات همون جنات روعدا كورتشن من تحت الأنهار جار باتدش ديه نهار شمو پراوحيتو شندور کل کل ربه چل چل بابه সেই নাহর সময় প্রবাহিত হচ্ছে তারা স্থায়ী ভাবে থাকবে ও মাসা কিনা তৈ বাতান সেখানে তাদের জন্য উত্তম উত্তম বাসস্থান যে সেই স্থায়ী জান্নাতে ওয়ারিদান তারপরও থাকবে আল্লাহর পক্ষ থেকে হে ইমানদারগন বা হে মানুষ তোমরা মনে করো না এটা যে তোমাদের সম্পদ এবং তোমাদের সন্তান সন্ততি এগুলো আল্লাহর কাছে নৈকট্য সুপারিশ করে তোমাদেরকে নৈকট্য এনে দিবে ঠিক নয় তারা যা আমল করেছে তার বহু গুণ বর্ধিত হয়ে তাদের জন্য আল্লাহ তাল রেখে দিয়েছেন সেটার প্রতিদান তারা বিশেষ বিশেষ কামরা সময় সাথে থাকবে জান্নাতের কসুর রয়েছে বড় প্রসাদ রয়েছে সেখানে বিশেষ খাস কামরা রয়েছে যেখানে ইমানদাররা যারা ইমান এবং আমলা সওয়ালে করবে তারা থাকতে পারবে অন্য হয়তো আল্লাহ তালা বলছেন উলয়া সবার তাদের জন্য তাদের সবরের কারণে তাদের প্রতিদান হিসেবে দেওয়া হবে বিশেষ বিশেষ গোরফা বিশেষ কামরা বিশেষ খাস কামরা দেয়া হবে ও ওইনাফি সালাম আর তারা সেখানে পাবে পাবে তাহিয়ত সম্মান সূচক কথা এবং সালাম অভিভাবন তারা সেখানে পাবে সেটা তাদের যে অবস্থান যারা চলাফেরা করে সর্ব অবস্থা যেখানে তারা থাকে সেটা যে কত হবে আল্লাহ তালা সেটা তুলে ধরেন সুরাইফর কানে অন্য আল্লাহ তালা বলছেন তবে যারা আল্লাহর আল্লাহ তাকাও অবলম্বন করে তাদের জন্য কি থাকবে তাদের এমন কামরা হবে যে কামড়ার উপরেও কামরা অর্থাৎ খাস কামরার উপরে বিশেষ কামরা সেখানে যাওয়ার ব্যবস্থাপনা সেখানে থাকারও সেখানে সেটা কীরকম হবে যেন সেটা এখন কল্পনা করার মতো মানুষের অন্তরে আসবে না এরকম কামরাসমূহ থাকবে গোরাফ ও মিনফা ও কেহা কামরার উপরে কামরা মাবিনী এতুন তো এমনভাবে তৈরি করা হয়েছে তাজিরি মিনতেহাতি আলহনার যার নিজ পানি প্রবাহিত নদী নালা সহ প্রবাহিত হয়েছে ওয়ায় আল্লাহ আলাহ ইখলুফুল্লাহ মিয়া এগুলো আল্লাহর ওয়াদা আল্লাহ ওয়াদার ব্যতিক্রম ঘটান না আল্লা তালা তিনি যে ওয়াদা করেছেন সে ওয়াদা ইমানদার পাবেই এগুলো এমন জিনিস যেগুলো মানুষ দুনিয়াতে কল্পনাও করতে পারে না এত সুন্দর সুন্দর কামরা দুনিয়ার বুকে মানুষ একটি সুন্দর কামরার জন্য জীবনে সবকিছু ব্যয় করে এবং সুন্দর করে থাকার জন্য কয় রাত্রি থাকবে সে সেখানে মরে যাবে যে কোনো সময় চলে যেতে হবে তা কিন্তু এমন এক কামড়ার আশ্বাস আল্লাহ তালা ইমানদার দিয়েছেন এবং যেটা তিনি ওয়াদা ওয়াদার বিষয় তিনি করেন না তিনি করেন না যে জান্নাত কখনো শেষ হয়ে যাবে না যে কামরাগুলোর সৌন্দর্য আলাদা যে কামরাগুলোর উপরে আলাদা খাস কামরা থাকবে এবং তার নিজ দিয়ে আবার নদী নালার মতো প্রবাহিত হয়ে থাকবে পানি তো এগুলো তাহলে এগুলো যে কি সুন্দর হতে পারে সেটা চিন্তার বিষয় রয়েছে চিন্তা করতে পারে আমরা চিন্তা করলো কখনো আমরা সেটার রহস্যভেদ করতে পারবো না তো ইমান আনতে হবে সেই যেতে কোরআন করিম আল্লাহ জান্নাতের কিছু খিমার কথা বর্ণনা করেছেন প্রসাদের সাথে সাথে খিমার কথা বলেন খিমা অর্থ হচ্ছে যা অস্থায়ীভাবে তৈরি করা হয় এবং সেটা মানুষ অবকাশ কারণ অবকাশ যাপনের জন্য সাধারণত মানুষ তৈরি করে যে এখানে যাই কিছুক্ষণ অবক্ষা করবে বসবে এরকম কোরআন করিম আল্লাহ তালা যারা হোর থাকবে তারা কোথায় থাকবে সেটা বলে দিয়েছে যে সেখানেও তাদের জন্য আনন্দ উপকরণ থাকবে আল্লাহ যাবে না এই ব্যক্তির সাথেই তারা অবস্থান করতে থাকবে যে জান্নাতে যাবে তাহলে এত সুন্দর জায়গা যেখানে যে ইমানদার যেখানে যাবে সেখানেই আনন্দ পাবে তার নিজের কামরাতে আনন্দ আছে খাস কামরাতে বিশেষ কামরা থাকবে এবং বিশেষ কামরা সাথে সেখানে অস্থায়ী যে সমস্ত খিমা থাকবে অর্থাৎ যেখানে সে যে গিয়ে যেই কামরাতে গিয়ে সে অবস্থান করবে যে কামরাতে গিয়ে সে কিছুক্ষণ অবস্থান সেখানেও তার জন্য আল্লাহ তালা বিশেষ আনন্দ ব্যবস্থাপনা রেখেছেন এবং কিমাগুলো থাকবে সেটা আমরা দুনিয়াতে বসে শুধু আলোচনাই করতে পারবো কিন্তু তার রহস্য ভেদ করা তার বাস্তব চিত্র তুলে ধরা আমাদের জন্য কখনো সম্ভব হবে না কারণ এটা এমন এক জিনিস যেটা মানুষ আগে থেকেই আগে থেকে কল্পনা করতে পারে না কারণ কোনোদিন তা দেখেনি মা চোখ যা কোনদিন দেখেনি এবং কোন অন্তরে যা কোনদিন উদিত হয়নি, এবং কানে যা শুনেনি এরকম জিনিস আল্লাহতালা রেখে দিয়েছেন এই ক্ষীমাগুলো ইমানদারদের জন্য বিশেষভাবে আল্লাহ তালা ব্যবস্থাপনা করেছেন রসুল্লাহ সাল্লা সাল্লাম এই জান্নাতের প্রাসাদের বর্ণনা দিয়েছেন ক্ষীমার বর্ণনা দিয়েছেন রসুল্লা সাল্লাহাম কিভাবে বর্ণনা দিয়েছেন আমরা একটি হচ্ছে জিবলি সালাম তিনি একবার রসুল্লাহ এই যে খাবার নিয়ে আসছিলেন রসুলের জন্য কারণ রসুল্লাহ সাল্লাহ আসালামের জন্য সবচেয়ে বেশি সহযোগী ছিলেন তারই স্ত্রী তার নবতের কাজে সালাতের কাজে খাবার নিয়ে তিনি আসছেন তখন জিবলি এসে বললেন যে হে আল্লাহ রসুল হা খাদিজা এই হচ্ছে খাদিজা আর্থাৎ তিনি এসেছেন তামুন আহাবুন তার সাথে আছে পেয়ালা বা বর্তন বা তার খাবারের ভান্ডার যেখানে রয়েছে তরকারি খাবার এবং পানীয় রয়েছে ফাইজা হি আতাতকা যখন তিনি আসবেন ফকরা আলি হাসালাম যখন তিনি এসে পৌঁছবেন আপনা আপনি তাকে সালাম দিবেন অর্থাৎ তাকে সাদা সম্ভাষণ জানাবেন আমাদের পক্ষ থেকে সালাম পৌঁছে দিবেন মিন রব্বি হা তার রবের পক্ষ থেকে ও মিননি এবং আমার পক্ষ থেকে অর্থাৎ জিবরিলের পক্ষ থেকে এবং তার রবের পক্ষ থেকে আল্লাহ তালার পক্ষ থেকে আল্লাহ খাদিজা রাজি আল্লাহাকে সালাম সালাম দিয়ে অভিষিক্ত করছেন এবং বলছেন এরপর ওবাসির হা হে আল্লাহ রসুল আপনি খাদিজাকে সুসংবাদ দিন বেবাই তিন ফিল জানাতে মিন কাসবিন মিন মিন কাসাবিন যে জান্নাতে এই খাদিজাকে জান্নাতের জান্নাতের একটি ঘরের সুসংবাদ দিন যেই ঘরটি গে ভাবে তৈরি হবে মিন লা এমন মুক্তা দিয়ে তৈরি হবে যে মুক্তা। লাখ বা ফি হওয়া রানা সব যেখানে শব্দ নেই চিৎকার হবে না কোন রকমের বাড়তি কোনো শব্দ হবে না আওয়াজ হবে না এরকম একটি মুক্তার ঘরের তাকে সুসংবাদ দিন মুক্তুর ঘর চিন্তা করুন দুনিয়ার মানুষ কত কি না করে মুক্তি করতে অথচ মুক্তর ঘর তার জন্য তৈরি করে রাখা হয়েছে একটি ঘরের সৌন্দর্য রসুল্লাহ সাল্লা কিভাবে বর্ণনা করলেন এবং যেটা আল্লাহর পক্ষ থেকে জিবলিল আমিন এসে খাদিজা রাদিয়াল্লা আহার জন্য এই জান্নাতের সুসংবাদ দিয়েছেন উন্ন এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন দাখালতুল জান্নাতা ফারাআইতু فيها دارা আও কসরা ফাকুলতু লিমান হাদা فقال لعمر بن খাত্তাব ফারদতু আন আদখুল ফাযাকর্তু গায়রতাকা ফাবকা ওমর ওয়া ক্বালা আইয়া রাসূলুল্লাহ আ ওয়া আলাইকা ইগার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমি জান্নাতে প্রবেশ করলাম সেখানে দেখতে পেলাম এমন একটি ঘর অথবা আমি প্রবেশ করতে চাইলাম ফাইরা তাকা আমি তোমার আপনার হে অমর আপনার গায়েরাতে আত্মমর্যাদাবোধের কথা স্মরণ করলাম যে আমার এখানে ঢুকে গেলো কেউ এই জন্য আমি এটা প্রবেশ করলাম না ফাকা অমর উমর দিন কেঁদে দিলেন এবং বললেন ইহা আল্লাহ আপনার উপর কি আমি গায়রাত করতে পারি আপনার উপর কি আমি আত্মমর্যাবাদ দেখাতে পারি আপনার কারণে তো আমি জান্নাতের অধিকারী হইতে পেরেছি আমি জান্নাতের এই সুসংবাদ প্রাপ্ত হয়েছি আপনার উপর কীভাবে আমি গায়রাত করতে পারি হ্যাঁ অমর আদে আহর গায়রাত ছিল তিনি আত্মমর্যাদাবোধ ছিল সম্পন্ন ছিলেন তিনি এই জন্য রসুল্লাহ আসলাম তার বিষয়টি খেয়াল রেখেছেন যে একজন মানুষ আত্মমর্যাদাবোধ রক্ষা করা জরুরি তার যদি মর্যাদাবোধ থাকে সেটা খেয়াল রাখা দরকার কিন্তু এই জান্নাতের আমরা পেলাম যে বর্ণনা সেটা হচ্ছে যে জান্নাত একটা কাসর প্রসাদ সেখানে সেটাও আলোচনা হয়েছে সেটি হাদিসে এসেছে অন্য এক হাদিসে এসে রসুল্লা সাল্লাম জান্নাতের খিমার বর্ণা দিয়েছেন বেআা দুরাতের বর্ণনা তিন দিয়েছেন খিমার বর্ণনা দিয়েছেন যেটা হচ্ছে মুক্তা যেটা এমন এক মুক্তার ভিতরে কিছু নেই সাধারণত মুক্তার ভিতরে অন্যান্য জিনিস থাকে মানুষ অবস্থান করতে পারে না কিন্তু এই মুক্তাটি খালি মুক্তা বাইরের পুরোটাই হচ্ছে মুক্ত মুজা খালি মাসখানে খালি তুলুহা ফিসামাইলান যে উপরের দিকে সেটার দূরত্ব হচ্ছে তিরিশ মাইল ৩০ মাইল পর্যন্ত এত বড় একটা মুক্তা তিরিশ মাইল আপনি কি করবেন এত বড় জান্নাত এত বড় জান্নাতের অবস্থান চিন্তা করে দেখুন তিরিশ মাইল একটি মুক্তা খিমা জান্নাতের খিমা হবে একটা মুক্তা যে মুক্তাটা খালি এবং বলেছেন আল খিমাতু দোরজাউ ফতুন খিমা হচ্ছে এমন একটি মুক্তা যে মুক্তা মাঝখানে খালি তৌল উহা ফিসামাই মাইলান উপরের দিক থেকে তিরিশ মাইলের বড় 30 মাইল فی کل زاویت من ها لیل مؤمنی اهلالله یا رحم الاخرون ایمن در جی کن و کناجب شیخ সেখানে পরিবারকে দেখতে পাবে অন্যেরা সে দেখতে পাবে না অর্থাৎ হবে এখানে এর অর্থ হচ্ছে এইরকম প্রাসাদের মালিক যারা হবে তাদের কি অবস্থা হবে একটু সেরকম পরিবেশ অবস্থা আমাদের যদি আজ কল্পনা কল্পনা করতে পারি মনে রাখতে হবে যে হচ্ছে সবচেয়ে আমাদের জন্য সৌভাগ্য যদি জান্নাতে যেতে পারি সে ক্ষীমাগুলির মালিক যেগুলোর মালিক হোক প্রাসাদের মালিক হবো এবং সেখানকার জান্নাতে যে প্রাসাদের যে কত বড় ক্ষীমা হবে এবং 30 মাইল যার উচ্চতা হবে এগুলো চিন্তা করলে আমাদের জান্নাতের কাজ করতে আমাদের আরো আগ্রহ বেড়ে যাবে আল্লাহ আমাদের এই জান্নাতের যাওয়ার তো অভিযান করুন ইনশাআ আল্লাহ পরবর্তী পর্বের বিষয়ে আরো আলোচনা করব ততক্ষণ আলফলা সুস্থ থাকুন ও আগ্রাদ আলহামদুলিল্লাহ আলমিন আসসালামাইকুম রহমতুল্লাহ ওবরকাত